আজ আমরা কথা বলতে চাই গত দু মাস দু হাজার ডিসেম্বর এবং দু জানুয়ারি মাসে পত্রপত্রিকায় প্রকাশিত বেশ কিছু খবরের সূত্র ধরে খবরগুলো এমন যা যার चरित्ररकम धरन एक रकम फलाफल एक रकम क्योंकि घटना देखे पत्रपत्रिक हलिउड पृथिवी खत बनोदन केंद्र फिल्म केंद्र अमेरिकार से खानकार कि पक्ष एक अभिजोग उठते शुरू कर तर তাদের পরিচালক প্রযোজকদের পক্ষ থেকে বিভিন্ন রকম শারীরিক চালানো হয়েছে সেগুলো তারা একের পর এক বলেছে এরপর একই ঘটনা বলিউডের ক্ষেত্রেও দেখা গেছে বাংলাদেশেও এ ঘটনার কিছু কিছু খবর পত্রপত্রিকায় এসেছে এসব ঘটনার দ্বারা এই কথাটি খুব পরিষ্কারভাবে সামনে চলে এসেছে যে যারা বিনোদনের জগতে কাজ করে শুধু তারাই নয় বরং কর্মক্ষেত্রে বিভিন্ন পুরুষের অধীনে যখন নারীদের কাজ করতে হয় তাদের যৌন নিরাপত্তা এবং অনিরাপত্তার দিকটি একটি খুব বাস্তব দিক যেটা বিবেচনা করা যেটার দিক রক্ষা করা লক্ষ্য করা সকলের জন্য গুরুত্বপূর্ণ আজকে হলিউড বলিউড সহ বাংলাদেশেরও বিভিন্ন অভিনেত্রীর পক্ষ থেকে তাদেরকে যৌন নিপীড়ন করার যে কথাগুলো যে অভিযোগগুলো এসেছে এটা হয়তো এজন্যই প্রকাশ্যে এসেছে যে তাদের ক্যারেক্টার বা জীবন এবং পরিচিতিটা এমন যে এসব বিষয় প্রকাশ্যে সামনে তুলে ধরলে তাদের জীবনের বড় কোনো ক্ষতি নেই সামাজিক ব্যক্তিগত জীবনের কিন্তু অন্যান্য কর্মক্ষেত্রের এমন অনেক হাজার হাজার লাখ লাখ নারী পাওয়া যাবে যাদেরকে তাদের বসের পক্ষ থেকে অথবা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন পুরুষ সহকর্মী উঁচুপদস্থ কর্মকর্তার পক্ষ থেকে বিভিন্ন সময় হয়রানি করা হয়েছে অপদস্থ করা হয়েছে তাদের উপর অন্যায় আচরণ করা হয়েছে আমরা এ বিষয়টি এবং এক খবরগুলোর সূত্র ধরে দুটি কথা আজকে এখানে বলতে চাই প্রথমত এ ধরনের নির্যাতন নিপীড়ন কর্মক্ষেত্রে অথবা যে কোনো ক্ষেত্রেই কোনো নারীর উপর এটা অন্যায় ইসলামের দৃষ্টিকোণ থেকে অবশ্যই কিন্তু একই সঙ্গে ঘটনাগুলো একটি বাস্তবতার দিকে ইঙ্গিত করে সেটি হচ্ছে ইসলামের যে বিধান যে নারী এবং পুরুষের অবস্থান এটা যেন নিরাপদ হয় নারী এবং পুরুষের অবস্থান এতটা ঘনিষ্ঠ এতটা নিবিড় এবং এতটা মুক্ত না হয় যেখানে একজনের প্রতি আরেকজন আকর্ষণ অনুভব করতে পারে এবং তারপর তাদের দ্বারা বিভিন্ন রকমের অনৈতিক ঘটনা ঘটতে পারে ইসলামের এই বিধানটি সঠিক এবং যথার্থ কথিত আধুনিক জগতের মানুষেরা যে দাবিগুলো করেন যে ইসলাম ধর্মের নারী এবং পুরুষের মাঝে ব্যবধান রচনা পর্দার ক্ষেত্রে এবং তাদের খুব ঘনিষ্ঠ সহাবস্থানের ক্ষেত্রে ইসলামের যে দূরত্ববাচক নির্দেশনা রয়েছে এটা আসলে অমূলক এবং এর প্রয়োজন নেই তারা এটাকে কিছু কিছু ক্ষেত্রে পশ্চাপ্পদতা হিসেবেও চিহ্নিত করতে চান হলিউড বলিউড এবং বাংলাদেশের বিনোদন জগতের বিভিন্ন নারীর পক্ষ থেকে তাদের বজদের দ্বারা তাদের কর্তাদের দ্বারা তাদের নিগৃহীত হওয়ার বিভিন্ন স্পষ্ট পরিষ্কার একের পর এক অভিযোগ এই ভুল দাবিকে চিহ্নিত করে এবং ইসলামের এই নির্দেশনাকে পর্দার ক্ষেত্রে এবং নারী আর পুরুষের চলাচলের ক্ষেত্রে যে ব্যবধান রচনা করা প্রয়োজন এ বিষয়টিকে সাব্যস্ত করে আমরা এখানে একথাও বলতে পারি যে যারা আজকে অভিযোগ তুলেছেন তারা হয়তো এজন্যে তুলেছেন যে তাদের উপর পীড়ন করা হয়েছে কিন্তু ইসলামের যে নির্দেশনা সেটা শুধু পীড়নের জন্যই নয় নারী এবং পুরুষের যে পারস্পরিক সহজাত স্বভাবজাত আকর্ষণ রয়েছে এখান থেকে এমন অনেক দুর্ঘটনাও ঘটতে পারে যেটা পারস্পরিক সম্মতিতেও হতে পারে সেটাও অনৈতিক এবং ইসলামের দৃষ্টিতে অনেক বড় গুণা অনেক বড় অপরাধ তো আমরা মনে করি অভিযোগের পরিমাণ বা সংখ্যা এখানে বড় কথা নয় বাস্তবতাটি এখানে বড় কথা এজন্য ইসলাম যে বিধান নারী পুরুষের অবস্থানের ক্ষেত্রে শালীন ব্যবধান রচনার ক্ষেত্রে দিয়েছে এটা মান্য করাই মানুষের এবং নারীর নৈতিক এবং জীবনের নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা ছোট্ট করে আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে আমরা একটি মুসলিম দেশে বাস করি এখানেও আমরা বিভিন্ন সময় পর্দার বিরুদ্ধে উচ্চকিত হতে দেখি সমাজের উঁচুতলার কিছু মানুষকে গণমাধ্যমে অবস্থান গ্রহণকারী কিছু মানুষকে তারাও কথা বলতে চান যে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন এত মেয়ে বুড়কা পড়বে হিজাব পড়বে কর্মক্ষেত্রে কেন হিজাবের এত ব্যবহার তো আমরা মনে করি আমাদের জন্য এটা একটা বড় সুযোগ যে আমাদের নারীদের হেফাজতের জন্য যারা অন্তত বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হন তারা কেউ যেন তাদের হেফাজত তাদের নিরাপত্তা তাদের শালীন জীবন জীবনযাপনের সুরক্ষার শরীয়ত প্রদত্ত ইসলাম প্রদত্ত এই বিধানকে অবজ্ঞা করা অথবা উপেক্ষা করা অথবা বর্জন করার জন্য কেউ কোনো নির্দেশনা এবং তুচ্ছ তাচ্ছিল্য আর তিরস্কার করার সুযোগ না পান বাধবন্ধনহীন সহাবস্থানকে নিরুৎসাহী করার মতো ব্যবস্থাপনা প্রয়োজন যেন নারী এবং পুরুষের পারস্পরিক সম্মতির ভিত্তিতেও নয় এবং পুরুষ কর্মকর্তাদের পুরুষ সহকর্মীদের পক্ষ থেকে কোনো ধরনের পীড়নের ব্যবস্থা যৌন হেনস্থার ব্যবস্থা অথবা পদক্ষেপ কোনো নারীর প্রতি পরিচালিত হতে না পারে এর জন্যেও বাংলাদেশ এবং সকল মুসলিম দেশগুলোতে নারীর পর্দার এই ব্যবস্থাপনা আমরা উৎসাহিত করতে পারি যারা ধর্মবেত্তা রয়েছেন যারা ধর্মীয় দিক নির্দেশনা দেন এটা শুধু তাদেরই দায়িত্ব নয় আজকে গোটা পৃথিবীর বাস্তবতা সামনে নিয়ে যারা ধর্ম ঠিকমতো পালন করতে পারেন না আমি মনে করি মানবিক দিক যৌক্তিক দিক সামাজিক দিক নিরাপত্তার গভীর মনস্তাত্ত্বিক দিক এবং স্বভাবজাত দিকগুলো বিশ্লেষণ করলে তারাও ওই বিষয়ের সঙ্গে একমত হবেন যে নারী এবং পুরুষের মাঝে পর্দার যে ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে এটা রক্ষা করার মধ্য দিয়েই এ ধরনের প্রবণতা রোধ করা অনেকাংশে অনেক ক্ষেত্রে সফলভাবে সম্ভব আল্লাহ আল্লাহতালা আমাদেরকে তার বিধান মেনে চলার তৌফিক দান করুন এবং আমাদের সমাজে নারীর সকল রকমের অনিরাপত্তার ব্যবস্থা ও আয়োজন থেকে নারীর সমাজকে মুক্ত করার মুক্ত হওয়ার তৌফিক দান করুন এবং পুরুষদেরও তাদের নিজেদেরকে হেফাজত করার এবং এ ধরনের শালীন ব্যবস্থাপনাকে উৎসাহিত করার সুযোগ ও সামর্থ্য দান করুন মনোভাব দান করুন ওয়াকিরুদ্দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম